সুরা অলকসাসহমান রহীম আল্লাহ স্পষ্ট কেতাবের আয়াত হে নবী এই আয়াত মাধ্যমে আমি তোমাকে মূসা ও ফেরাউনের কিছু ঘটনা ঠিক করে বলে দিতে চাই এটা তাদের জন্য যারা আল্লাহ তালার উপর ইমান আনে ঘটনাটা ছিল এই ফেরাউন আল্লাহর জমিনে অনেক শক্তিশালী হয়ে উঠেছিল সে তার দেশের অধিবাসীদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে রেখেছিল সে তার একটি দলকে হীনবল করে রেখেছিল সে তাদের পুত্রদের হত্যা করত এবং নারীদের জীবিত রেখে দিত অবশ্যই সে ছিল জমিনে বিপর্যয় সৃষ্টিকারী ব্যক্তিদের একজন وَلُمَن كِنَّا لَنُذِنْ فِي الْأَرْضِ عُمُرًا সব নিপীড়নের মোকাবেলায় আমি সে জমিনে যাদের হীনবল করে রাখা হয়েছিল তাদের উপর কিছুটা অনুগ্রহ করতে এবং ফেরাউনের সেবা দাস থেকে উঠিয়ে তাদের দেশের নেতা বানিয়ে দিতে চাইলাম আমি তাদের এ জমিনের উত্তরাধিকারী বানিয়ে দিতে চাইলাম আমি ইচ্ছে করলাম সে দেশে তাদের ক্ষমতার আসনে বসিয়ে দেব এবং তাদের মাধ্যমে ফেরাউন হামান ও তার লয় লস্করদের সে ব্যাপারটা দেখিয়ে দেব যে ব্যাপারে তারা আশঙ্কা করত मयार जन्म हल्की मायर पाठी बुक खावा कखारे तुम भय्से भरे समुद्रे फेले दि रकम भय करा दुश्चिंता करा क्यों तुम्हारे फिरिए देखे रसुलर मध्य सामिल कर আল্লা তালার আদেশ অনুযায়ী মুসার মা তাকে সমুদ্রে ফেলে দিল অতঃপর ফেরাউনের লোকজন তাকে সমুদ্র থেকে উঠিয়ে নিল যেন সে একদিন আল্লাহতালার সিদ্ধান্ত মোতাবেক তাদের জন্য দুঃমনী ও দুশ্চিন্তার কারণ হয়ে পড়তে পারে এতে কোনো সন্দেহ নেই যে ফেরাউন হামান ও তাদের বাহিনী ছিল ভয়ানক অপরাধী ফেরাউনের স্ত্রী এই শিশুটিকে দেখে তার স্বামীকে বলল এই শিশুটি আমার এবং তোমার জন্য চক্ষু শীতলকারী হবে একে হত্যা করো হয়তো একদিনই আমাদের কোন উপকার করতে পারে অথবা আমরা তাকে সন্তান হিসেবেও গ্রহণ করতে পারি কিন্তু তারা তখন আল্লাহ তালার পরিকল্পনা সম্পর্কে কিছুই বুঝতে পারেনি وقال oh. মুসার মায়ের মন অস্থির হয়ে পড়ছিল আমার প্রতি আস্থাশীল থাকার জন্য যদি আমি তার মনকে দৃঢ় না করে দিতাম তাহলে সে তো দুশ্মনের কাছে তার খবর প্রকাশ করেই দিচ্ছিল সে মুসার বোনকে বলল তুমি সাগরের পার ধরে এর পেশন পেশন যাও কথানুযায়ী, অনুযায়ী সে তাকে দূর থেকে এমনভাবে পর্যবেক্ষণ করতে থাকল যে ফেরাউনের লোকেরা টেরও করতে পারল না ওদিকে আগে থেকেই আমি তার উপর ধাত্রীদের স্তনের দুধ খাওয়ানো বন্ধ করে রেখেছিলাম অবস্থা দেখে সে বোনটি বলল আমি কি তোমাদের এমন একটি পরিবারের নাম ঠিকানা বলে দেব যারা তোমাদের জন্য একে লালন পালন করবে সাথে সাথে তারা এর শুভানুধ্যায়ী হবে যেতে করে নিজের সন্তানকে দেখে তার চোখ ঠান্ডা হয়ে যায় এবং সে কোন রকম দুঃখ না পায় সে এ কথাটাও ভালো করে জেনে নিতে পারে আল্লাহ তালার ওয়াদা সত্য যদিও অধিকাংশ লোক এটা জানে না যখন সে পূর্ণ যৌবনে উপনীত হল এবং শারীরিক শক্তিতে পূর্ণতা প্রাপ্ত হলো। তখন আমি তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করলাম আমি নেকর লোকদের এভাবেই প্রতিফল দান করি a uh -huh. Oh দিন সে নগরীতে প্রবেশ করল যখন সেখানে নগরবাসীরা অসতর্ক অবস্থায় ছিল ঘরে ঘরে আরাম করছিল এ সময় সে সেখানে দুজন মানুষকে মারামারি করতে দেখলো। এদের একজন ছিল তার নিজ জাতি বনি ইসরায়েলের আর দ্বিতীয় ব্যক্তি ছিল তার শত্রু দলের লোক যে ব্যক্তি ছিল তার দলের সে তখন দ্বিতীয় ব্যক্তির মোকাবেলায় তার সাহায্য চাইল যে ছিল তার শত্রু দলের তখন মুসা তাকে একটি ঘুষি মারত এভাবে সে তাকে হত্যাই করে ফেললো। সাথে সাথে অনুতপ্ত হয়ে সে বলল এটা একটা অবশ্যই সে হচ্ছে মানুষের দুঃশন এবং প্রকাশ্য বিভ্রান্তকারী সে আরো বলল হে আমার মালিক কাজ করে আমি তো আমার নিজের উপর বড় জুলুম করে ফেলেছি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও অতপর আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিলেন কেননা তিনি হচ্ছেন ক্ষমাশীল ও পরম দয়ালু সে আরো বলল হে আমার মালিক তুমি যেভাবে আমার উপর মেহের বাণী করেছ সে অনুযায়ী আমিও তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি আর কখনও কোন অপরাধী ব্যক্তির জন্য সাহায্যকারী হব না অতঃপর ভীত শঙ্কিত অবস্থায় সে নগরীতে তার ভোর হলো। হঠাৎ সে দেখতে পেল আগের দিন যে ব্যক্তি তার কাছে সাহায্য প্রার্থনা করেছিল সে আবার তাকে সাহায্যের জন্য চিৎকার করছে মুসা এবার তাকে বলল তুমি তো দেখছি একজন ভারী গোমরা লোক فَبْقَانَ رَبِّ نَيْدِنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ وَنَهُمَّا تَوَمْ যখন সে ও ফরিয়াদি ব্যক্তিটি তাদের উভয়ের শত্রুর ওপর হাত ওঠাতে চাইল তখন এ ব্যক্তিটি মনে করল মূষা তাকে বুঝে মেরেই ফেলবে তাই সে বলল তুমি কি আজ আমাকে সেভাবেই হত্যা করতে চাও যেভাবে কাল তুমি এক ব্যক্তিকে হত্যা করেছ তুমি তো জমিনে দারুণ স্বেচ্ছাচারী হতে চলেছ তুমি কি মোটেই শান্তি স্থাপনকারী হতে চাও না এর কিছুক্ষণ পরেই এক ব্যক্তি নগরীর আর প্রান্ত থেকে দৌড়ে এসে বলল হে মুসা আমি এই মাত্র শুনে এলাম ফেরাউনের দরবারীরা তোমাকে হত্যা করার ব্যাপারে পরামর্শ করছে অতএব তুমি এক্ষুনি শহর থেকে বের হয়ে যাও আমি হচ্ছে তোমার একজন শুভাকাঙ্ক্ষী বন্ধু অতঃপর সে ভীত ও আতঙ্কিত অবস্থায় নগরের থেকে বের হয়ে গেল এবং যেতে যেতে বলল হে মালিক তুমি আমাকে সালিম জাতির হাত থেকে রক্ষা করো মিশর ছেড়ে যখন সে মাদিয়ান অভিমুখে যাত্রা করল তখন বলল আমি আশা করি আমার মালিক আমাকে সঠিক পথে দেখাবেন وَأَمَّا رَجَمَا শেষে যখন সে মাদিয়ানের একটি পানির কূপের কাছে পৌঁছল তখন দেখল তার পাশে অনেক মানুষ তারা পশুদের পানি পান করাচ্ছে এবং তাদের অদূরে সে দুজন রমণকে দেখতে পেল যারা নিজে নিজে পশুদের আগলে রাখছে সে তাদের জিজ্ঞেস করল তোমাদের কি হল তোমরা পশুদের পানি খাওয়াচ্ছে না তারা বলল আমরা পশুদের পানি খাওয়াতে পারবো না যতক্ষণ না এই রাখাররা তাদের পশুদের সরিয়ে না নিয়ে যায় এবং আমাদের পিতা একজন বৃদ্ধ মানুষ তিনি আসতে পারেন না তাই আমরা এসেছি একথা শোনার পর সেইদের পশুগুলোকে পানি খাইয়ে দিল তারপর সরে একটি গাছের ছায়ার দিকে গেল এবং আল্লাহকে বলল হে আমার মালিক এই মুহূর্তে নিরাপদ আশ্রয় হিসেবে যে নেয়ামতি আমার উপর নাজিল করবে আমি একান্তভাবে তারই মুখাপেক্ষী হয়ে থাকব Yes, yes. قال لا تخف لجوت من القوم الظالمين قالت احداهما আল্লাহ আল্লাতাল নিয়ামত আসতে দেরি হলো না মুসা দেখতে পেল সে দুই রমণীর একজন লজ্জা জড়ানো অবস্থায় তার কাছে এলো এবং বলল আমার পিতা তোমাকে তার কাছে ডেকেছেন তুমি যে আমাদের পশুগুলোকে পানি খাইয়ে দিয়েছিলে তার জন্য তিনি তোমাকে কিছু পারিশ্রমিক দিতে চান অতঃপর সে তার কথা মতো তার পিতার কাছে এলো এবং নিজের কাহিনী তার কাছে বর্ণনা করল सब सुनिए से मुसा के बल तुम भयनाम बेचे गमन एक पिता हे हमारे बर तुम तुम क्या नियोग कर कमार मजूर हिसेबी से व्यक्ति उत्तम प्रमाणित है तुम्ही तुम्ही शे जी हमें शारीरिक दिक्कत शक्तिशाली और चरित्र दिखा विश्वस्त <laughs> يا ايها الضالين اتي بنا ان تدرني ثم ان احي من want a রমণীদের পিতা তাকে বলল আমি আমার এই দুই মেয়ের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই তবে তা হবে এ কথার উপর তুমি আট বছর আমার কাজ করবে যদি তুমি আট বছরের জায়গায় দশ বছর পুরো করতে চাও তবে তা হবে একান্ত তোমার ব্যাপার আমি তোমার উপর কোন কষ্টকর শর্ত আরোপ করতে চাই না আল্লাহ তালা চাইলে তুমি আমাকে সদাচারী ব্যক্তি হিসেবে দেখতে পাবে সে এতেই রাজি হল এবং বলল ঠিক আছে আমার এবং আপনার মাঝে এ চুক্তি পাকা হয়ে থাকলো। আপনার দেয়া দুটো মেয়াদের যে কোনো একটি যদি আমি পূরণ করি তাহলে আপনার পক্ষ থেকে আমার উপর কোন বাড়াবাড়ি করা হবে না এর নিশ্চয়তাটুকু আমি চাই আমাদের এ কথার উপর আল্লাহ তালী সাক্ষী হয়ে থাকেন পর মুসা যখন তার চুক্তিবদ্ধ মেয়াদ পূর্ণ করে নিল তখন সপরিবারে নিজ দেশের দিকে রওনা করল যখন সে তুর পাহাড়ের পাশে আগুন দেখতে পেল তখন সে তার পরিবারের লোকদের বলল তোমরা এখানেই অপেক্ষা করো আমি আগুন দেখতে পেয়েছি সম্ভবত আমি সেখান থেকে রাস্তাঘাট সম্পর্কিত কোন খোঁজ খবর নিয়ে আসতে পারব আর তা না হলে কমপক্ষে জ্বলন্ত আগুনের একটা টুকরো তো নিয়ে আসতেই পারব যাতে তোমরা আগুন পোহাতে পারবে যখন সে আগুনের কাছে পৌঁছল তখন উপত্যকার ডানপাশের পবিত্র ভূমিস্থিত একটি গাছ থেকে আওয়াজ এল হে মুসা মালিক। তাকে আরো বলা হলো। তুমি তোমার হাতের লাঠিটি জমিনে নিক্ষেপ কর যখন সে তাকে দেখল তা জীবন্ত তো সাপের মতোই ছোটাছুটি করছে তখন সে উল্টো দিকে ছুটতে লাগল পেছনের দিকে তাকিয়েও দেখল না তার প্রতি তখন আদেশ করা হলো হে মূসা तुम्हार हाथ तुम बुक पकेटर भेतर राख देख रकम असुस्थता छोड़ा उज्जवल मन दूरी कर हाथ बजू तुम बुक मिलिए राखो ए ह्राउन और दलियों प्रधानमंत्री तुम्हारे मालिकर पक्ष नमान सत्य गुणागार जी قَالَ رَبِّ إِنِّي قَتَلْتُ مِنْهُمْ نَفْسًا فَأَخَافُ أَنْ يَكُتُلُونَ وَأَخِيهَونُهُ আমি নিতান্ত ভুলবশত তাদের একজন মানুষকে হত্যা করেছি তাই আমার ভয় হচ্ছে তারা সে হত্যার প্রতিশোধ দিতে গিয়ে আমাকে মেরে ফেলবে যেহেতু কথা বলার ব্যাপারে আমার জিউ বা জড়তা আছে তাই আমার ভাই হারুন সে আমার চাইতে ভালো করে কথা বলতে পারে অতএব তুমি তাকে সাহায্যকারী হিসেবে আমার সাথে পাঠিয়ে দাও যাতে করে সে আমাকে সমর্থন করতে পারে আমার ভয় হচ্ছে আমি একা গেলে তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে يعبد تكبي اخي কে দিয়ে তোমার হাত শক্তিশালী করব এবং আমার আয়াতসমূহ দিয়ে আমি তোমাদের উভয়কে শক্তি যোগাব ফলে তারা আর কখনও তোমাদের কাছে পৌঁছতে পারবে না পরিশেষে তোমরা এবং তোমাদের অনুসারীরাই তাদের উপর বিজয়ী হবে অতঃপর যখন মুসা আমার সুস্পষ্ট আয়াতসমূহ নিয়ে ওদের কাছে হাজির হল তখন তারা বলল এ তো কতিপয় অলিক ইন্দ্রজাল ছাড়ার কিছুই নয় আমরা আমাদের বাপদাতাদের জামানায়ত এমন কিছু ঘটতে শুনিনি মূসা বলল আমার মালিক ভালো করেই জানেন তার কাছ থেকে হৃদায়ত নিয়ে কে এসেছে এবং সেদিনের মতো আজ কার পরিণাম কি হবে তবে একথা ঠিক জালেমরা কখনোই সফল হয় না ফেরাউন বলল হে আমার পারিশদরা আমি তো জানি না আমি ছাড়া তোমাদের আরও কোনো মাবুত আছে অতপর সে হামানকে বলল হে হামান যাও আমার জন্য ঈদ তৈরির নিমিত্ত মাটিকে আগুনে পোড়াও অতপর তা দিয়ে আমার জন্য একটি সূচ্ছ প্রাসাদ নির্মাণ করো যেন আমি তাকে উঠে মুসার মাহবুদকে দেখে নিতে পারি আমি অবশ্য তাকে মিথ্যাই মনে করি 119. وجعلناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين 111. you uh, وقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القوى निक्षेप कर विद्रोह कर ले भयह सब लोकर नेता बना जहान नाम आगुने दिखे डाकाम তাদের কোন রকম সাহায্য করা হবে না দুনিয়ায় যেমন আমি তাদের পেছনে আমার লানত লাগিয়ে রেখেছি তেমনি কেয়ামতের দিনও তারা নিতান্ত ঘৃণিত লোকদের মধ্যে সামিল হবে অতীতের বহু মানব গোষ্ঠীকে আমার সাথে বিদ্রোহের আচরণের জন্য ধ্বংস করার পর আমি মুসাফির তাওরাত কেতাব দান করেছি এ কেতাব ছিল মানুষদের জন্য জ্ঞান ও তত্ত্বকথার সমাহার সর্বোপরি এ কেতাব ছিল তাদের জন্য হেদায়ত ও রহমত যাতে করে তারা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যখন আমি আমার বিধান দিয়েছিলাম তখন তুমি তুর পাহাড়ের পশ্চিম পাশে সে বিশেষ স্থানটিতে উপস্থিত ছিলে না না তুমি এ ঘটনার প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীদের দলে সামিল ছিলে। তারপর আমি আরো অনেক মানব গোষ্ঠীর আবির্ভাব ঘটিয়েছিলাম অতপর তাদের উপরও বহু যুগ অতিবাহিত হয়ে গেছে যারা সে ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল মহাকালের বিবর্তন তাদের ধরে রাখেনি আর তুমি মাদিয়ানবাসীদের মাঝেও উপস্থিত ছিলে না যে তুমি তাদের কাছে আমার আযাত আয়াতসমূহ পড়ে পড়ে শুনিয়েছ কিন্তু সে সময়ের খবরাখবর তোমার কাছে পৌঁছানোর জন্য আমি সেখানে মজুদ ছিলাম जख प्रथम आवाज़ दिए तक तुम तुर पहाड़े दिख मजूद छेना बुस्तुत मालिकर रहमत अवहित करते तुम एम एक सम्प्रदाय के सतर्क करते जर का तुम आगे सतर्ककारी आसेंदेश ग्रहण कराए कृतकर्मेर को कर विपर्ये पड़े এবং তখন তারা বলবে হে আমাদের মালিক তুমি আমাদের কাছে কোন রসুল পাঠালে না কেন তাহলে আমরা তোমার আয়াতসমূহের অনুবর্তন করতাম এবং আমরা সবাই ইমানদারও হয়ে যেতাম অতপর যখন আমার কাছ থেকে তাদের কাছে সত্য দিন এল তখন তারা বলতে লাগল এ নবীকে সে ধরনের কিছু কেতাব দেয়া হল না কেন যা মুসাকে দেয়া হয়েছিল কিন্তু তুমি বলো মুসাকে যা দেওয়া হয়েছিল তাকে ইতিপূর্বে এরা অস্বীকার করেনি তারা তো এও বলেছে এ উভয়টি হচ্ছে জাদু এর একটি আরেকটি সমর্থক এবং তারা বলেছে আমরা এ কোনটাই মানি না হে নবী তুমি এদের বলো যদি উভয়টাই মিথ্যা হয় এবং তোমরা তোমাদের এ দাবিতে সত্যবাদী হও তাহলে আল্লাহ তালার কাছ থেকে অন্য কোন কেতাব নিয়ে এসো যা এ দুটোর তুলনায় হবে তাহলে আমিও তার অনুসরণ করবেন لَا نُحْمِلُ الْقَوْلَ لَعَنَّهُمُ يَتَرَنَّحُونَ <تصفيق> <اللذي> ওট ইজি নজ এরা তোমার এই কথার কোনো জবাব না দেয় তাহলে জেনে দেখো। এরা আসলে নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে এসব বলে তার যাতে বেশি গুমরা ব্যক্তি আর কে আছে যে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে কোনো হেদায়ত পাওয়া ছাড়াই কেবল নিজের খেয়াল খুশির অনুসরণ করে আল্লাহ তালা কখনো জালেম জাতিকে পথ দেখান না আমি আমার বাণী কোরআনের এ কথা তাদের জন্য ধীরে ধীরে পাঠিয়েছি যাতে করে তারা শিক্ষা গ্রহণ করতে পারে কোরআন নাজিরের আগে আমি যাদের আমার কেতাব দান করেছিলাম তাদের মধ্যে যারা সত্য সত্যানুস ছিল তারা এর উপর ইমান এনেছে যখন তাদের সামনে কেতাব তেলাওয়াত করা হয় তখন তারা বলে আমরা এর উপর ইমান এনেছি কেন আমরা জানি এটাই সত্য এটা আমাদের মালিকের কাছ থেকেই এসেছে আমরা আগেও আল্লাহর কেতাব মানতাম gesù <تصفيق> أ সেসব লোক যাদের তাদের দিনের পথে ধৈর্য ধারণের জন্য দুবার পুরস্কৃত করা হবে তারা তাদের ভালো আমল দ্বারা মন্দ আমল দূর করে আমি তাদের যে রেজিক দান করেছি তারা তা থেকে আল্লাহর পথে ব্যয় করে এরা যখন কোনো বাজে কথা শুনে তখন তা পরিহার করে চলে এবং এদের বলে আমাদের কাজের দায়িত্ব আমাদের উপর আর তোমাদের কাজের দায়িত্ব তোমাদের উপর তোমাদের জন্য সালাম তাছাড়া আমরা जाहेलते हिदायत दान करते हाँ तला जात दान करा हिदायतर अनुसार मिले हिदायतर पद धरिता अविलम्बे जमीन थे तुम्हें तक जिज्ञेस करो আমি কি তাদের বসবাসের জন্য শান্তি ও নিরাপত্তা শহরে জায়গা করে দেই যেখানে তাদের রেকের জন্য আমার কাছ থেকে সব ধরনের ফলমূল আসে কিন্তু তাদের অধিকাংশ মানুষই শুকর আদায় করতে জানে না من بعدهم إلا قليلا وقلنا نحن الوائفين وما كان ربك منذك القرى حتى يبقى أمها رسولا يتزو عليه অসংখ্য জনপদ নির্মূল করে দিয়েছি যার অধিবাসীদের তাদের অর্থনৈতিক সমৃদ্ধি মদমত্ত করে রেখেছিল অথচ এ হচ্ছে তাদের ঘর বাড়িগুলো আর এ হচ্ছে তার ধ্বংস অবশেষ এদের ধ্বংসের পর এসব জায়গা সামান্যই কোন মানুষের বসতি ছিল শেষ পর্যন্ত আমি সব কিছুর মালিক হয়ে থাকলাম হে নবী তোমার মালিক কোন জনপদকে ধ্বংস করেন না যতক্ষণ না সে জনপদের কেন্দ্রস্থলে কোন নবী না পাঠান যে তাদের কাছে আমার আয়াতসমূহ তেল করবে আমি জনপদসমূহ কখনো বরবাদ করি না যতক্ষণ না সেখানকার অধিবাসীরা জালিম হিসাবে পরিগণিত হয়ে যায় তোমাদের যা কিছু দেয়া হয়েছে তা হচ্ছে কেবল এ অস্থায়ী পার্থিব জীবনের ভোগ বিলাস ও তার শোভা সামগ্রী মাত্র মনে রাখবে যা কিছু আল্লাহ তালার কাছে আছে তাদের চাইতে অনেক উৎকৃষ্ট এবং স্থায়ী তোমরা কি বুঝতে পারো না 4 जान्नतर उत्तम प्रतिश्रति दिए रेखे क्या दिन ता पे जा व्यक्ति बे। की जैसे पार्थिव जीवन किर दिए रेखे और जो क्या दिन सम्मुखे तलब कर आल्ला तक देवे आज कथाएं सब शरिक जर तुम्हारा सार्वभमत अंशीदार मन करते आज़बर विधान जर पर कार्यकर है तक बोलते मालिक এরাই হচ্ছে সেসব ব্যক্তি যাদের আমরা গোমরা করেছিলাম আমরা যেমনি এদের গোমরা করেছিলাম তেমনি আমরা নিজেরাও গোমরা হয়ে গিয়েছিলাম আজ আমরা তোমার দরবারের দায়িত্ব মুক্ত হয়ে যাচ্ছি এরা কেবল আমাদেরই গোলামি করত না এরা নিজেদের প্রবৃত্তির গোলামিও করত ইতিমধ্যে মোশ্রেকরা নিজের চোখেই আজহা দেখতে পাবে কত ভালো হতো যদি এরা সঠিক পথের সন্ধান পেত সেদিন আল্লাহ পুনরায় তাদের ডাক দেবেন এবং বলবেন নবীদের তোমরা কি জবাব দিয়েছিলে সেদিন তাদের মনের উপর থেকে সব বিষয় হারিয়ে যাবে তারা একে অপরের কাছে কোনো কথা জিজ্ঞেস করার সুযোগ পাবে না তবে যে ব্যক্তি তওবা করেছে এবং ইমান এনেছে নেক আমল করেছে তার কথা আলাদা আশা করা যায় সে মুক্তিপ্রাপ্তদের দলে সামিল হবে وربك يعلم ما تكن صدود पया कर पचंद करें तीन जारी करें बेपारे तरफ कार क्षमता नहींसंदेह अल्लाह तला महान शेर ऊर्धी तुम्हारे मालिक आदर अंतर गोपन कर प्रकाश कर समस्त तारिफ तर दुनिया आखिर तेमी आईन और विधान तुम्हें फिर हे नी जिजेस कर तुम भेबे देखे तला के स्थायी आल्ला तला छाड़ा एम मबुद आज तुम्हारे एक दीते तुम्हारा कर्णपात कराला a uh, এ কথা কি ভেবে দেখেছ আল্লাহতালা যদি দিনকেও রোজ ক্যামত পর্যন্ত স্থায়ী করে তোমাদের উপর বসিয়ে দেন তাহলে বল আল্লাহ তালা ছাড়া আর কোন মাবুদ আছে যে তোমাদের জন্য রাত এনে দিতে পারবে যেখানে তোমরা এতটুকু বিশ্রাম নেবে তোমরা কি আল্লাহতালার এর নিয়ামত দেখতে পাও না তাঁরই রহমাত যে তিনি তোমাদের জন্য রাত ও দিন বানিয়েছেন যাতে করে তোমরা রাতে আরাম করতে পারো এবং দিনের বেলায় তার জীবিকার অনুগ্রহ সন্ধান করতে পারো যারা তোমরা তার শকর আদায় করতে পারো সেদিন আবার আল্লা তারা তাদের ডাক দেবেন এবং বলবেন কোথায় আজ আমার সেসব শরিক যাদের তোমরা আমার সার্বভৌমত্বে অংশীদার মনে করতে সেদিন আমি প্রত্যেক জাতির মাছ থেকে এক একজন সাক্ষী বের করে আনব अतपर तरफ दलान हाजिर कर सत्य एकम आलार निर्धारित तल्ला तला सम्पर्था उद्भावन करतम तरफ हारिय जाए চি কারণ ছিল মূসার জাতির লোক কিন্তু তা সত্ত্বেও সে তার ওপর ভারী জুলুম করেছিল অথচ আমি তাকে এত বিশাল পরিমাণ ধন দান করেছিলাম যে তার ভাণ্ডারের চাবিগুলো বহন করা একদল শক্তিশালী লোকের পক্ষেও ছিল একটা কষ্টসাধ্য ব্যাপার একবার তা জাতির লোকেরা তাকে বলল ধনসম্পদ নিয়ে দম্ভ করোনা কেননা আল্লাহ তারা দাম্ভিকদের পছন্দ করেন না এবং এই যে সম্পদ যা আল্লা তারা তোমাকে দিয়েছেন তা দিয়ে পরকালের কল্যাণ তালাশ করো এবং দুনিয়া থেকে সম্পদের যে আসল অংশ পরকালে নিয়ে যেতে হবে তা যেও না। এবং আল্লাহতলা যেভাবে দিয়ে তোমার করেছেন। তুমিও তেমনি তার পথে তা ব্যয় করে তার বান্দাদের উপর দয়া করো সম্পদের বাহাদুরি দিয়ে জমিনে বিপর্যয় সৃষ্টি করতে উৎসাহী হয়েও না নিঃসন্দেহে আল্লাহ তালা ফসাদি লোকদের ভালোবাসেন না number একথা শুনে বলল এ বিশাল ধন সম্পদ আমার জ্ঞান ও যোগ্যতা বলে আমার কাছে কিন্তু এ না আল্লাহ তার আগে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন যারা শক্তি সামর্থ্য তার চেয়ে ছিল অনেক প্রবল এবং তাদের জমা মূলধনও তার তুলনায় ছিল অনেক বেশি অপরাধীদের তাদের অপরাধজনিত অজুহাত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে না অথপর একদিন সে তার লোকদের সামনে নিজের শান শকতের প্রদর্শনী করার জন্য জাঁক জমকের সাথে বের হলো। মানুষদের মাঝে যারা পার্থিব জীবনের ভোগ বিলাস কামনা করত তখন তারা বলল আহা কত ভালো হতো কারণকে যা দেয়া হয়েছে তা যদি আমাদেরও থাকত আসলেই সে মহাভাগ্যবান ব্যক্তি দিকে যাদের আল্লাহ তালা রহস্য জ্ঞান দেয়া হয়েছে তারা বলল ঢিক তোমাদের সম্পদের উপর বস্তুত যারা আল্লাহ আল্লাহতালার উপর ইমান আনে এবং নেক কাজ করে তাদের জন্য তো আল্লাহ তালা দেওয়া পুরস্কারই শ্রেষ্ঠ আর তা শুধু ধৈর্যশীলাই পেতে পারে পরিশেষে আমি তাকে এবং তার ঐশ্বর্য ভরা প্রাসাদকে জমিনে গেঁড়ে দিলাম তখন যারা তার সম্পদের জন্য একটু আগেই আক্ষেপ করছিল তাদের এমন কোনো দলই সেখানে মজুদ ছিল না जरा आल्ला तला गजबर मोकबल्स करतेल ना से निजे निजे के गजब के रक्षा करते মাত্র গতকাল সন্ধ্যা পর্যন্ত যারা তার জায়গায় পৌঁছার কামনা করছিল তারা আজ সকাল সকালবেলায় বলতে লাগল আসলে আল্লাহ তার বান্দাদের মাঝে যাকে চান তার জন্য বাড়িয়ে আর যাকে চান তার জন্য তা সংকীর্ণ করে দেন যদি আল্লাহ আল্লাহতালা আমাদের ওপর তাঁর অনুগ্রহ না করতেন আমাদেরও তিনি কারণের মতোই আজ জমিনের ভেতর পুঁতে দিতেন আসলেই কাফেটা কখনই সফল কাম হয় না الآخرة نجعلها أهل الذين لا يريدون في الأرض ولا فساداً والعاتبة الأولى Thank mm -hmm. you. إِلَى رَبِّكَ এটা হচ্ছে আখের হাতে শান্তির ঘর আমি এটা তাদের জন্য নির্ধারিত করে রেখেছি যারা দুনিয়ায় কোনো রকম প্রাধান্য বিস্তার করতে চায় না না তারা জমিনে কোনো রকম বিপর্যয় সৃষ্টি করতে চায় শুভ পরিণাম তো পরেজগার মানুষদের জন্যই রয়েছে যে ব্যক্তি কেয়ামতের দিন কোন নেকি নিয়ে হাজির হবে তাকে তার পাওনা চাইতে বেশি পুরস্কার দেওয়া হবে আর যে ব্যক্তি কোন মন্দুকাজ নিয়ে আসবে সে যেন জেনে রাখে যারাই মন্দুকাজ করেছে তাদের বল সেটুকু পরিমাণ শাস্তি দেয়া হবে যে পরিমাণ মন্দ তারা নিয়ে এখানে হাজির হবে হেনাবি যে আল্লাহ এ কোরআন তোমার উপর অবশ্য পালনীয় করেছেন তিনি অবশ্যই তোমাকে তোমার ভূমিতে ফিরিয়ে নিয়ে যাবেন তুমি তাদের বলো আমার মালিক এটা ভালো করেই জানেন কে তার কাছ থেকে হেদায়ত নিয়ে এসেছে আর কে সুস্পষ্ট গুমরাহিতে ডিমজ্জিত রয়েছে হেনাবি তুমি তো কখনো এ আশা করি तुम्हारे के लिए तुम्हारालिक मेहरबाणी दान तुमी कत्य प्रत्याखन पक्षा दे कख ना तुमारल्ला आयत समूह नाजिल हार परसरण वरत रखते तुम्हारे क्षेत्र तुम्हें मानुष मालिक आहवान कर मुश्रिक अंतर्भुक्त होना কখনও আল্লাহ তালার সাথে তুমি অন্য কোনো মাহুদকে ডেকো না তিনি ব্যতীত অন্য কোনো মাহবুধ নেই তার মহান সত্তা ছাড়া প্রতিটি বস্তুই ধ্বংসশীল যাবতীয় সার্বভৌমত্ব তাঁর জন্যেই এবং তোমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে